জাবির রজিয়াল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন যে মুয়াজ ইবনু জাবল রজিয়াল্লাহ তাল্লাহু নবী সাল্লাহ আলাহ সাল্লামের সঙ্গে সালাত আদায় করার পর ফিরে গিয়ে নিজ গোত্রের ইমামত করতেন একদা তিনি ঈশার সালাতে সুরা বাকারা পাঠ করেন এতে এক ব্যক্তি জামাত হতে বেরিয়ে যায় এজন্য মুয়াজ রজিয়াল্লাউতাল্নু তার সমালোচনা করেন এই খবর নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে পৌঁছালে তিনি তিনবার ফিতনা সৃষ্টিকারী অথবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী শব্দটি বললেন এবং তিনি তাকে আউসাতে সালের দুটি সুরাহ পাঠের নির্দেশ দেন আমর রাজেলাউত হু বলেন কোন দুটি সুরার কথা তিনি বলেছিলেন তা আমার স্মরণ নেই